ফলে আমার বন্ধুগর দাবাতের মধ্যে একটা বিভিন্ন দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হেদায়তের মূল যে রাস্তা রয়েছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে বিদারিত হয়ে যাচ্ছে সই আকৃতার নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে এখন ষাট পূজা পর্যন্ত চালু করা হয়েছে আমরা যারা মাঝাবের পূজা ইমামদের পূজা এগুলোকে আমরা যারা পরিহার করে আমরা শহীদ ইসলামের কাছে আসলাম নবীলের সুন্নার কাছে আসলাম কোরআন এবং হাদিসের কাছে আসলাম চিন্তা ধারাকে আমরা গ্রহণ করলাম না এই জন্য যে এর মধ্যে সংকীর্ণতা আছে আপনারা যারা এই কাজটা গ্রহণ করেন নাই নবী সাল্লা আসমের সুন্নার কাছে আসলেন হেদায়তের জন্য যাতে করে সুন্নার মাধ্যমে হেদায়ত লাভ করতে পারেন আপনারা এই লোকগুলো এখন এদের মধ্যে এখন এক দল বেরিয়ে যাচ্ছে যারা সেই পূজা শুরু করে দিয়েছে এখন শেখদের পূজা শুরু করে দিয়েছে বলে অমুক শেখ কি বলেছেন অমুক শেখ মানে বক্তব্য কি আমাকে এক ভাই টেলিফোন করলেন বলেছেন শেখুল্লাহ ভাই এক ভাই একটা মাসালা বলতেছেন তিনি বলতেছেন যে দুইজন শেখ বলেছেন এই মাসালা হচ্ছে এই তিনি এই দুইজন শেখ মাসালা গ্রহণ করেছেন আর কারো মশালা তিনি গ্রহণ করবেন না আপনার কৃষির ভিত্তিতে আমরা কাছে দুটি জিনিস শিখে গেছেন আল্লাহর কিতাব এবং রসুল সাল্লা সুন্না আমাদের কাছে দলিল থাকার পরে আমরা কেন নিজেদেরকে নিয়ে যাবো ফলে এই ভাই আমার কাছে কান্না শুরু করলেন আমি বললাম থামুন আমি যতই তাকে বলি থামুন কি হয়েছে থামুন ততই কান্নায় ভেঙে পড়তেছে লোকটি তার মাঝে এবং তার স্ত্রী মাঝে তার সন্তানদের মাঝে বিভেদ তৈরি করে দিয়েছে কোনা এক শেখ তার একটা ফটুয়া দিয়ে ফতুয়ার মাধ্যমে তার বিভ্রান্ত ফতুয়ার মাধ্যমে আমার বন্ধুগণ এটা দাওয়াতের দাওয়াতি মিশনের সাথে ইসলামের চিন্তাধারার সাথে এই ধরনের অবস্থা কোনোভাবেই মানায় না কোনোভাবেই আসতে পারে না আপনারা প্রত্যেকটা জিনিসকে যখন বিচার করবেন সাইফুল্লার দিকে তাকিয়ে নয় ইসলামের নৌসারী হবেন ব্যক্তির কারণে আপনি মানে তার বক্তব্যকে গ্রহণ করবেন এমনটি করবেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আছেন আমার বন্ধুগণ সবাই কিন্তু খেয়াল রাখবেন এখানে ব্যক্তির গুরুত্ব নেই ব্যক্তির গুরুত্ব হচ্ছেন দাওয়াত ঈদ আল্লাহর কারণে তিনি যদি সত্যিকার আল্লাহ হকুল আলহামী দিকে আপনার দাওয়াতে কাজ করে থাকেন অবশ্যই দা ঈদ কারণে তার মর্যাদা অবশ্যই আমাদের কাছে রয়েছে সম্মান আমাদের কাছে রয়েছে অবশ্যই তিনি আমাদের সম্মানের পাত্র তিনি আমাদের কাছে শেখ তিনি ব্যক্তিগত বক্তব্যের দিকে হয় ব্যক্তিগত উদ্দেশ্যের দিকে হয় অথবা অন্য কোনো শেখ পূজা করার জন্য হয় আপনার হয়তো বলবেন শেখ আপনি পূজা শব্দটা ব্যবহার করতেছেন বারবার শব্দটা শুনতে যদিও খারাপ হয় কিন্তু একেবারেই পূজার পূজার চেয়েও দুরবস্থা অবস্থা এমন দাঁড়িয়েছে যে পূজার চেয়েও দুরবস্থা আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না এমন কোন শব্দ নেই যে শব্দ দিয়ে আমি এর তা করতে পারি এটাকে স্পেস করতে পারি এটাকে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি মানে এমন অবস্থা হয় কি